আইসার আদিলাহতাল্হতে বর্ণিত তিনি বলেন নাবিসাল্লাহ আলসালামের ইন্তেকাল হলো, সে সময় আমরা দুটি কালো জিনিস অর্থাৎ খেজুর ও পানি খেয়ে তৃপ্ত হলাম